গত দুই পর্বে আমরা সুরা আল আসুর নিয়ে আলোচনা করছিলাম সুরা আল আসুর নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা আমরা এই পর্বে শেষ করার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা আল্লাহ সুফায় বলেন কিন্তু তারা ছাড়া যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে হক ও সবরের বিষয়ে উৎসাহিত করে এখানে প্রশ্ন আসতে পারে কেন সুরাতে প্রথমে সর্বজনীন ঘোষণার পর একটি গ্রুপকে নির্দিষ্ট করা হয়েছে লক্ষ্য করুন আল্লা তালা এই আয়াতের মাধ্যমে কিভাবে প্রথমে সর্বজনীন ঘোষণা করেছেন যে প্রত্যেকেই ক্ষতির মধ্যে আছে আর তারপর তিনি এর ব্যতিক্রম উল্লেখ করেছেন ইল্লাহ হচ্ছে ব্যতিক্রম আয়াতটি কেন এভাবে নাজিল করা হল কেন শুরুতে সবাইকে সফল হিসেবে চিহ্নিত করে এরপর ব্যতিক্রম হিসেবে যারা ক্ষতিগ্রস্ত তাদের কথা বলা হলো না যেমন সবাই ক্ষতির মাঝে আছে কিন্তু তারা ব্যতীত এভাবে না বলে কেন সবাই সফল হয়েছে কিন্তু তারা ব্যতীত এভাবে বলা হল না কারণ এই আয়াতটি মূলত ওই একই শিক্ষার পুনরাবৃত্তি করছে যে অধিকাংশরা সাধারণত নিন্দিত অধিকাংশ মানুষ সত্য পথ থেকে বিচ্যুত হবার কারণে কথাটি এভাবে বলা হয়েছে এর আগের একটি ক্লাসে আমরা কুরআনের বেশ কয়েকটি আয়াত উল্লেখ করেছিলাম যেখানে সংখ্যা গরিষ্ঠদের নিন্দা করা হয়েছে এবং বলা হয়েছে খুব সামান্য সংখ্যক মানুষই হকের উপরে থাকে আর কুরআনে এই অল্প সংখ্যক মানুষই কিন্তু প্রশংসিত হয়েছে সুরা আলা নামে আল্লাহ সুবাহ বলেন ফিল আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দেবে সুরা ইউসুফে আল্লাহ আরও বলেন নাসি আপনি যতই ইচ্ছে করেন না কেন অধিকাংশ লোক নয় এটাই সত্য এটাই বাস্তবতা কুরআন আল খালিক আল্লাহর কালাম নিঃসন্দেহে আল্লাহ যা বলেছেন তাই সত্য এই বিশ্বে সর্বমোট প্রায় সাতশো কোটি লোক আছে এদের মধ্যে মুসলিম আছে প্রায় একশো কোটির মতো আবার আপনাকে এদের মাছ থেকেও ছাঁটাই করতে হবে যারা কখনোই সালাত আদায় করে না যারা বড় ধরনের আকিদাগত ভ্রান্তিতে আছে যেমন শিরকে লিপ্ত এদের আপনাকে বাদ দিতে হবে শিয়াদের বাদ দিতে হবে এভাবে বাদ দিতে দিতে দেখুন কতজন বাকি থাকে যদি অধিকাংশ মানুষ ক্ষুধার্ত এবং অল্প সংখ্যক লোক এর ব্যতিক্রম হয় তাহলে আরবি ভাষা শৈলী অনুযায়ী বলা হয় সবাই খুদার্থ তারা ব্যতীত আর ন্যাসুজাউ ই যদি মাত্র তিন জন ছাড়া বাকি সবাই আপনার বিয়ের নিমন্ত্রণ কবুল করে তাহলে আপনি বলবেন ইল্লা লোকেরা আমার বিয়ের অনুষ্ঠানে এসেছে তারা ব্যতীত অধিকাংশই এসেছে আর যদি অধিকাংশ ব্যক্তি অনুপস্থিত থাকে তাহলে কথাটা উল্টে যাবে তখন আপনি বলবেন লাম ইল্লা অর্থাৎ কেউ আমার বিয়েতে আসেনি তারা ব্যতীত এটাই আরবি ব্যাকরণের সঠিক নিয়ম আগে আপনি সংখ্যা গরিষ্ঠদের কথা বলবেন আর তারপর ব্যতিক্রম উল্লেখ করবেন এখানে ইল্লা দিয়ে বোঝানো হচ্ছে সংখ্যা গরিষ্ঠরাই ক্ষতিগ্রস্ত এর আগে আমরা কোরআনের যেসব আয়াত উল্লেখ করেছি সেগুলোর বক্তব্যের সাথে এই কথা সামঞ্জস্যপূর্ণ লক্ষ্য করুন এখানে আল্লা সুফায়না হাত মানব জাতির ক্ষতিগ্রস্ত হবার কারণ উল্লেখ করেননি আল্লাহ মানব জাতির ক্ষতিগ্রস্ত হবার কথা জানিয়েছেন কিন্তু তিনি এর কোনো কারণ জানাননি ক্ষতিগ্রস্ত হবার কারণ হিসেবে তিনি মদ প্রতারণা জিনা ইত্যাদি অগণিত সমস্যা চিহ্নিত করেননি বিস্তারিত কোনো ব্যাখ্যাও তিনি দেননি আল্লাহ বলতে পারতেন ওয়াল আসরি আল্লা আশরাকু ওয়াজ ওয়াকাতু কালের শপথ নিশ্চয়ই যারা শির করেছে ব্যভিচার করেছে হত্যা করেছে অথবা ডাকাতি করেছে তারা চরম ক্ষতিগ্রস্ত আল্লা সুভায়নাহা ক্ষতিগ্রস্তদের বৈশিষ্ট্যগুলো বলতে পারতেন তা না করে তিনি আমাদের মুক্তিপ্রাপ্ত ও বিজয়ীদের বৈশিষ্ট্যগুলো জানিয়ে দিলেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ক্ষতির স্বরূপ বলার পরিবর্তে বিজয়ীদের বৈশিষ্ট্য ও তাদের অনুসৃত পথের কথা তিনি বলেছেন কেন কারণ ক্ষতিগ্রস্ত ও তাদের ভুলের ব্যাপারে কথার শেষ নেই এদের ধরন ও চারিত্রিক বৈশিষ্ট্য অগণিত ক্ষতিগ্রস্ত হবার কারণ অসংখ্য কিন্তু বিজয় ও সফলতা অর্জনকারীদের জন্য দিক নির্দেশনা খুবই সহজ সরল দিক নির্দেশনা মেনে চলার জটিলতা মুক্ত। অত্যন্ত সরল এই বৈশিষ্ট্যগুলো তাহলে কি। এর আগের ২৬টি দার্সে যে চারটি বুনিয়াদী বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এগুলোই সেই বৈশিষ্ট্য এ কারণেই কুরআনের বহু আয়াত এমনকি কিছু হাদিসেও সিরাতুল মুস্তাকিম বা সরল পথকে একক অনন্য বলা হয়েছে সিরাতুল মুস্তাকিম সবসময় এক বচন হিসেবে ব্যবহার করা হয়েছে অন্যান্য পথের বেলায় বহু বচন এসেছে যেমন সুরা আলা নামের একশো তিপ্পান্ন নাম্বার এতে আল্লাহ সুভায় বলেন নিশ্চয় এই হচ্ছে আমার সরল পথ অতএব এ পথে চলো এবং অন্যান্য পথে চলো না এখানে সিরাতেই আমার পথ হলো এক বচন অর্থাৎ একটিমাত্রই সরল পথ অন্যদিকে সুবুল হচ্ছে বহু বচন দেখুন কুরআনে সঠিক পথের বেলায় এক বচন আর ভ্রান্ত পথের বেলায় গোমরাহিদ রাস্তার বেলায় বহু বচনের ব্যবহার এসেছে আসলে ইমান ঐম থেকে উচ্ছারিত হয় উসুল আসাল্লা লেখক যে চারটি বুনিয়াদী বিষয়ের কথা উল্লেখ করেছেন তার মধ্যে প্রথমটি ছিল রম তিনি বলেছেন প্রথম মূলনীতি হল জানা অর্থাৎ আল্লাহ সাহায়না আলা রসুল উল্লাহ সাল্লু আলাইহসাল্লাম ও দীন ইসলাম সম্পর্কে জানা আপনি এসব বিষয়ে জানবেন যাতে আপনি ইমান আনতে পারেন এলম আপনাকে আল্লাহ রাসুল কুরআন ও ফেরিস্তাদের প্রতি ইমান আনা শেখাবে এর আগে আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যে বিষয়টা অনেকের মনে প্রশ্ন জাগাতে পারে তা হল উসুল্লা সালাসাল লেখক মূলনীতি হিসেবে এলমের কথা বলেছেন আল্লাহ রাসুল ও দিনের এলম হাসিল করাকে লেখক মূলনীতি হিসেবে দাবি করেছেন আবার আমরা এখন দেখতে পাচ্ছি সুরা আল আসরে ইমানের কথা বলা হয়েছে এর কারণ হলো ইমান পাবার একমাত্র পথ হলো এলম তাই লেখক এইলমের মাধ্যমেই ইমানকে এই মূলনীতি হিসেবে দেখাতে চেয়েছেন এলিম ছাড়া কি খাঁটি ইমান সম্ভব কখনোই না ইমান হল এই শাখা আর এ থেকেই এটি উচ্চারিত হয় তাই লেখক প্রথম মূলনীতি হিসেবে এই এলমকেই গ্রহণ করেছেন লক্ষ্য করুন তিনি এইমকে কীভাবে সংজ্ঞায়িত করেছেন এইমকে তিনি আল্লাহ রাসুল ও দিন এ তিনটির মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন এই বিষয়গুলোর ব্যাপারে জানা ছাড়া এলিম ছাড়া ইমান থাকতে পারে না গাছ ছাড়া কি তার ফল পাওয়া সম্ভব এলম হচ্ছে গাছ আর ইমান হলো তার ফল কাজেই লেখক যখন বলছেন এলম হলো আল্লাহ রাসুল ও দিনের ব্যাপারে জানা ও জ্ঞান অর্জন তখন তিনি এই সুরা আসুরের এই আয়াতে যেই ইমানের কথা বলা হচ্ছে সেটি বোঝাচ্ছেন কারণ এই এলমের উদ্দেশ্য হলো আল্লাহ তার রাসুল ও দিনের উপর ইমান আনা আরেকটি প্রাসঙ্গিক প্রশ্ন আল্লাহ কেন সবিস্তারে ইমানের আলোচনা করলেন না কিসের কিসের উপর ইমান আনতে হবে সুরে আল আসরে কেন সেগুলো বলে দেওয়া হল না আল্লাহ বলেন ইল্লা দিন এ তারা ব্যতীত যারা ইমান এনেছে এটুকু বলেই তিনি শেষ করেছেন বিস্তারিতভাবে ইমানের শাখাগুলোর ব্যাপারে তিনি এখানে বলেননি কেন এ ব্যাপারে আমি তিনটি বিষয় উল্লেখ করতে চাই আল্লাহ এই আয়াতে ইমান নিয়ে বিশদ আলোচনা করেননি কারণ এক এটি স্পষ্ট দুই এটি জ্ঞাত এবং তিন ইমান কি তা নিয়ে কুরআন ও হাদিসে অনেক আলোচনা এসেছে যা থেকে স্পষ্টভাবে এই প্রশ্নের জবাব পাওয়া যায় যেমন ধরুন আমার একটি গাড়ি আছে আমি আর আপনি গাড়িতে করে কোথাও যাচ্ছি আমি চালাচ্ছি আপনি পাশে বসে আছেন চলার পথে এক জায়গায় থেমে আপনাকে গাড়ির চাবি দিয়ে আমি বললাম এখন আপনি চালান আমি আপনাকে কোন গাড়ি চালাতে বলছি সেটা কীরকম দেখতে গাড়ির রং মডেল লাইসেন্স প্লেট নাম্বার সহ আপনাকে এত বিস্তারিত কিছু বলার দরকার নেই মাত্রই আপনি আমার সাথে গাড়িতে বসেছিলেন কোন গাড়ির কথা বলা হচ্ছে সেটি আপনি জানেন তাই শুধু এটুকুই বলা যথেষ্ট যে আপনি আমার গাড়িটি চালান ইমানের ব্যাপারটিও ঠিক তাই ইমান নিয়ে এই আয়াতে বিস্তারিত আলোচনা না আসার আরেকটি দিক হলো এর মাধ্যমে যা কিছু বিশ্বাস করা আবশ্যক তার সব কিছুকেই বোঝানো হয়েছে যেহেতু এই আয়াতে আল্লাহ ইমানকে সীমাবদ্ধ করে দেননি তাই এর অর্থের ব্যাপকতা লাভ করেছে আল্লাহ আসমানী কিতাব ফেরেস্তা রাসুলগণ কদর এবং এগুলোর বিস্তারিত ব্যাখ্যাসহ ইমানের সব দিক এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তিন নম্বর পয়েন্ট হলো ইমানকে সীমাবদ্ধ না করার অর্থ হচ্ছে আল্লাহর হুকুম আহকামের উপর পূর্ণ বিশ্বাস রাখা এবং সব ধরনের অলিক অবাস্তব কথা কাহিনী ও কুসংস্কার থেকে বেঁচে থাকা আপনারা দেখবেন কুরআন ও সৈ হাদিস থেকে আখিরাত কবর সম্পর্কে আমরা এমন কিছু ধারণা পাই যা হৃদয়কে ভয়ে প্রকম্পিত করে ফেলে আতঙ্কে অন্তর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয় অথচ এমন লোক আছে যাদের ওপর এগুলোর কোনো প্রতিক্রিয়াই হয় না কারণ তাদের অন্তরে ইমান পূর্ণভাবে কাঁথেনি এবং তাদের কোরআনের বুঝেও যথেষ্ট ঘাটতি আছে কিন্তু এদের মাঝেই আবার আপনি এমন অনেককে পাবেন এমন অনেক মনগড়া কাহিনীর প্রচলন দেখতে পাবেন যেগুলো শোনামাত্রই আপনি বুঝতে পারবেন এগুলো বানোয়াট মিথ্যা যেমন এক লোককে কবর দেয়া হলো যে লোক তাকে দাফন করেছিল ভুল ক্রমে তার মানি ব্যাগ কবরের ভিতরে পড়ে গেল রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর তার সেই হারানো মানিব্যাগের কথা মনে পড়ল। রাতেই সে মাটি খুঁড়ে মানি ব্যাগ বের করে আনার জন্য কবরস্থানের রওনা করলো তারপর সে গিয়ে দেখল কবরের মধ্যে লাশটি পুড়ে কয়লার মতো হয়ে গেছে আর এটা কেবল ওই একজন লোকই দেখেছে আর কেউ দেখেনি তারপর গল্পের একদম শেষে লেখা থাকবে যে এই গল্প আপনি যদি দশজন লোকের কাছে না পাঠান তাহলে আপনি কিংবা আপনার পরিবারের কেউ মারা যাবে মনে রাখবেন আল্লাহ যখন আপনাকে ইমান আনতে বলছেন তখন তিনি তার আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপনের কথা বলছেন তার নাজিলকিত দিক নির্দেশনার উপর ইমান আনতে বলছেন ইসলাম আপনাকে কল্পকাহিনী বিশ্বাস করতে বলে না ইসলাম বলে না যে আপনি যা শুনবেন তাই বিশ্বাস করবেন বরং ইমানের প্রশ্নে সব সময় বুদ্ধিমত্তার অধিকারী বিচক্ষণ ও প্রাজ্ঞ হতে হবে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহামের আল ইসরাউল মিয়রাজের রাতের পরের ঘটনা তখনও রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামের সাথে আবু বকর রাজি আল্লাহ তিয় আনহুর দেখা হয়নি কুরাইশের লোকেরা আবু বকর রাজি আল্লাহ আনুকে ধরে বলতে শুরু করল হে আবু বকর শুনেছ নাকি তোমার সাচিত বলছে সে নাকি এক রাতের মধ্যে মক্কা থেকে আল আকসায় চলে গেছে তারপর সাত আসমান ভ্রমণ করে এক রাতের মধ্যেই ফিরে এসেছে এ কথা কি তোমার বিশ্বাস হয় এই সেই ব্যক্তি যাকে আসিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল তিনি এই আয়াতে বর্ণিত মুমিনদের অন্তর্ভুক্ত তিনি হিদায়াতের উপর ছিলেন কল্পকাহিনীতে কাহিনীতে বিশ্বাসী তিনি ছিলেন না তিনি খুব অল্প কথায় স্পষ্টভাবে উত্তর দিলেন এবং আমাদের জন্য একটি মূল্যবান মূলনীতির দৃষ্টান্ত সৃষ্টি করলেন তিনি বললেন ইনকান্লাহাম এই কথা বলে থাকেন তবে অবশ্যই তিনি সত্য বলেছেন অর্থাৎ তোমাদের কথা মিথ্যা হতে পারে কিন্তু যদি আসলেই এটা আলিহাল্লাম বলে থাকেন তবে এই ঘটনা সত্য কোনো বিষয় যদি কুরআন বা সৈহ হাদিসে এসে থাকে তবে সেটা আপনার মনভূত হোক বা না হোক অন্তরে বসুক কিংবা না বসুক এতে কিছু আসে যায় না সেটা আপনাকে বিশ্বাস করতেই হবে তবে যা শুনবেন তাই বিশ্বাস করে বসবেন না আল্লাহ আল্লা সুভায় বলেন যারা নেক আমল করে এটি হল সাফল্য অর্জনকারীদের দ্বিতীয় বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য ছিল ইমান আনা আর দ্বিতীয় বৈশিষ্ট্য হল নেক আমল আল্লাহ তালা কুরআনে মোট একান্নটি আয়াতে ইমান ও নেক আমলকে সরাসরি সংযুক্ত করেছেন ইমান থাকতে হলে আমল ও আচরণ থাকতেই হবে লক্ষ্য করুন কীভাবে ইমানের ক্ষেত্রে প্রথমে এলম ও তারপর আমলের কথা আসছে ইমান ছাড়া কোনো নেক আমল করা সম্ভব না আর ইমানের জন্য প্রয়োজন এলম সুতরাং প্রথমে হলো এলম তারপর ইমান আর এর পরের ধাপ হলো আমল এ থেকেই প্রমাণিত হয় যে আমল ব্যতীত কোনো ইমান নেই যাদের কাজকর্ম ইসলামের বিধিবিধানের সাথে সাংঘর্ষিক তারা সব সময় বলে বেড়ায় আমাদের অন্তরে ইমান আছে অ্যা মানুয় আমিলুস আলিহাদকে একান্নবার একসাথে উল্লেখ করার মাধ্যমে কুরআন এই ধরনের লোকদের মিথ্যাবাদী বলে ঘোষণা দিচ্ছে আমি সেই ব্যক্তির কথা বলছি না যে জোহরের সময় শাহাদা পাঠ করল আর আসরের আগেই মারা গেল এই ব্যক্তিত্ব ইসলামের হুকুম আহকামগুলো মেনে চলার সুযোগই পাননি মুসলিম হওয়া থেকে মৃত্যু এই সময়টুকুতে কোনো ফরজ আমলের সময় তার সামনে আসেনি এমন ব্যতিক্রম ধর্মী ঘটনাগুলোর কথা আমি বলছি না আমি বরং ওই সব প্রতারকদের কথা বলছি যারা কোনো আমল ছাড়াই দীর্ঘ জীবন অতিবাহিত করে আর তাদেরকে এ নিয়ে কিছু বলতে গেলে জবাব দেয় আমার তো অন্তরে ইমান আছে ইমান হলো অন্তরের সেই চারা গাছ যা থেকে ফুল প্রসুটিত হয় যদি আপনি চারাগাছে নিয়মিত পানি না দেন যত্ন না করেন চারাগাছ যদি প্রয়োজনীয় পুষ্টি ও পরিচর্যা না পায় তাহলে একদিনটা মারা যাবে কাজেই আপনি যদি লম্বা সময় আপনার ইমানকে কোনো আমল ছাড়াই ফেলে রাখেন যত্ন না করেন তবে আপনার ইমানও মরে যাবে আর এর কোনো উপকারিতা থাকবে না অন্তরের ইমানকে বাঁচিয়ে রাখতে হলে আপনার অবশ্যই আমল করতে হবে ইমান হল প্রাণের স্পন্ধন আর আমল হলো দেহের সঞ্জীবনী কোনো একটা কিছুর ভেতরের জিনিস মৃত কিন্তু বাহ্যিকভাবে জীবিত এমন কি কখনো হয় কিংবা এর বিপরীত আর যদি আসলেই কারোর মধ্যে এমন ঘটে তবে সেটা হবে সাময়িক কারণ একসময় একটির অনুপস্থিতি অন্যটিরও মৃত্যুর কারণ হবে যারা নিজেদের ইমানদার দাবি করে কিন্তু সপ্তাহ মাস এমনকি বছরের পর বছর আমল না করেই কাটিয়ে দেয় তাদের বৈশিষ্ট্য হল শয়তান কুফ্ফার কোরাইশ এমনকি ফেরাউনের মতো আল্লাহ তারা অন্যায় প্রত্যাখ্যান করল যদিও তাদের অন্তর এগুলোকে সত্য বলে বিশ্বাস করেছিল আল্লা সুবহানাহালা এখানে কাফিরদের কথা বলছেন তারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করত যদিও তাদের অন্তরে তারা এগুলোকে সত্য হিসেবে জানত আল্লাহ আল্লা সুভায় আমাদের জানিয়ে দিচ্ছেন যে ভেতরে ভেতরে ঠিকই তারা বিশ্বাস করত তাদের অন্তরে ইমান ছিল কিন্তু আমলের মাধ্যমে তারা আল্লাহর আয়াতের বিরোধিতা করেছিল আর এ কারণেই তাদেরকে কাফির ঘোষণা করা হয়েছে যারা কোনো আমুল ছাড়া ইমানের দাবি করে তারা হলো নদী গর্ভে বিলীন ফেরে আউনের সাথে সাদৃশ্যপূর্ণ কারণ অন্তরের গভীরত ফেরাউন আল্লাহর উপর বিশ্বাস করত ফেরাউনের পরিবর্তনের দিকে লক্ষ্য করুন এই ফেরাউনই বলেছিল আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব আবার জীবন ও মৃত্যুর সন্দিক্ষণে উপস্থিত হয়ে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে বলেছিল আমি মুসার রবের উপর ইমান আনলাম অন্তিম মুহূর্তে সবার অন্তরের সত্য প্রকাশিত হয় পঞ্চাশ বছর কিংবা আরও বেশি সময় ধরে আল্লাহর নাফরমানি করে বেড়ানো লোক ক্যান্সারে আক্রান্ত হয় যখন নিশ্চিত মৃত্যুর কথা তাকে জানানো হয় ঠিক সেই মুহূর্তে সে আল্লাহর দিকে ফিরে আসে আমি এমন এক লোকের কথা জানি যার মুখে সব সময় মহান আল্লাহর ব্যাপারে গালিগালাজ আর অভিশাপ লেগে থাকত হঠাৎ তীব্র অসুস্থ হয়ে যন্ত্রণা নিয়ে সে হাসপাতালে ভর্তি হলো এখন এই উদ্ধত জালিম যে আল্লাহকে নিয়ে গালিগালাজ করত সে তার পরিবারের সদস্যদের কাছ থেকে সালাত আদায়ের নিয়মকানুন জানতে চায় তাদের হক নষ্ট করার কারণে ক্ষমা চেয়ে কাকুতুমিনীতি করে অসুস্থতা কিংবা বিপর্যয়ের পরেই কেন এমন হয় অসুস্থ হবার পরেই বুঝি সত্যের ব্যাপারে একজন মানুষের এমন আকস্মিক ও ব্যাপক উপলব্ধি হয় নাকি এই উপলব্ধি এতদিন তার অন্তরেই লুকিয়েছিল বিপদ কেবল এর উপর জমে থাকা ধুলোবালি সরিয়ে দিয়েছে সাধারণত এমন আকস্মিক ও বিরাট পরিবর্তনের পেছনে মূল কারণ হলো এ সত্য তাদের অন্তরেই ছিল কিন্তু তারা একে কবর দিয়ে রেখেছিল একটা লাল গালিচার কথা কল্পনা করুন বছরের পর বছর ধুলো ময়লা জমে একসময় এর রঙই বদলে যায় কিন্তু একটি লাঠি দিয়ে যখন আপনি এর উপর আঘাত করা শুরু করবেন তখন দেখবেন ধুলোবালি উঠতে শুরু করেছে আর দীর্ঘদিনের চাপা পড়া লাল রং আবারও ফুটে উঠছে বিপর্যয় হল এই লাঠির আঘাতের মতো কুফ্ফারদের অধিকাংশই সত্য জানে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়াস্তাই কণাথা তারা সত্য অবগত আছে তারা অন্তরে নিশ্চিতভাবে সত্যকে চেনে কিন্তু এটা তাদের কোনোই কাজে আসে না কেননা তারা একে জাবান ও অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমলে পরিণত করে না ফিরাউনের অন্তরের সত্য লুকাইত ছিল কিন্তু এ বিশ্বাসের সাথে আমল না থাকার কারণে তার এই বিশ্বাস কোনই কাজে আসেনি বস্তুত তাদের আমল ছিল তাদের অন্তরের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক সার কথা হলো ইমানের জন্য অন্তরের ইমানের সাথে বাহ্যিক ইমানও যুক্ত হতে হবে আর বাহ্যিক ইমান হল আমল কেউ যতই নিজেকে মুমিন দাবি করুক না কেন দীর্ঘ সময় ব্যাপী সে যদি কোনো আমল না করে তবে সে মুমিন না আচ্ছা বলুন তো আপনি কি কোনো মানুষের ব্যাপারে কেবল অন্তরের বিষয়ের উপর সন্তুষ্ট হবেন ব্যবসার ক্ষেত্রে কি আপনি শুধু অন্তরের চুক্তি মেনে নেবেন যদি আমলে এর কোনো ছাপ না থাকে আপনি শুধু অন্তরের ভালোবাসাই সন্তুষ্ট হবেন যদি আমল তার বিপরীত হয় যদি দুনিয়াবি বিষয় কেবল অন্তরের অবস্থাকে আপনি গ্রহণ না করেন তাহলে আখিরাতের বেলায় আপনি তা কিভাবে আশা করেন কোন স্বামী যদি দিন রাত তার স্ত্রীকে ভালোবাসার কথা বলে কিন্তু তার কাজে এর কোনো ছাপই না থাকে যদি সে তার স্ত্রীর ভরণ পোষণ না দেয় সন্তানদের খাবার পোশাক পড়াশোনা কোনো কিছুর খরচ না দেয় সাংসারিক কোনো কাজে সহযোগিতা না করে কিন্তু সারা দিন সোফায় বসে বসে বলে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তাহলে সেই স্ত্রীর প্রতিক্রিয়া কেমন হবে এমন অবস্থায় স্ত্রীর কমন কথা কি হয় তুমি যদি আসলেই ভালোবাসতে তাহলে যে তোমার আচরণে সেটা প্রকাশ পেত আর তারপর সে সাইকের কাছে গিয়ে খুলার জন্য আবেদন করবে স্কুল কলেজ কিংবা অফিসে যখন আপনি ভালো করবেন আপনার শিক্ষক বা বস আপনাকে পছন্দ করবে তার আচরণ তার কথায় আপনার প্রতি তার পছন্দের ছাপ থাকবে সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আপনাকে ভালোবাসবে আমি যদি আসলেই ভালো হয়ে থাকি তবে সেটা প্রকাশ করা হোক এটা আমরা সবাই চাই যদি আমি ভালো হয়ে থাকি তবে আমার মূল্যায়ন কোথায় আমার এ প্লাস কোথায় কোথায় আমার প্রমোশন ইনক্রিমেন্ট কোথায় আমল ছাড়া ইমানের বিপরীত হলো ইমানবিহীন আমল অন্তরের ইমান না এনেই আমল করা এটিও অত্যন্ত বিপজ্জনক আমলের সর্বোচ্চ স্তরে পৌঁছানো যায় যখন বাহ্যিক আমল অন্তরের ইমানের সাথে সঙ্গতিপূর্ণ হয় যাদের আমল ইমানবিহীন তাদের বৈশিষ্ট্য মুনাফিক বা বহুরূপীদের সাথে সাদৃশ্যপূর্ণ আপনি দেখবেন এমন লোকদেরই ইমানে ধস নামে তারাই অধোপতনের শিকার হয় এরাই নিজেদের অবস্থান সম্পূর্ণ পাল্টে ফেলে বাইরে থেকে দেখলে এসব লোকদের খুব ধর্মপান মুসলিম মনে হবে কিন্তু হঠাৎ করে একদিন দেখবেন সে পুরোপুরি বদলে গেছে একেবারে উল্টো আচরণ করতে শুরু করে দিয়েছে এই মানুষগুলোর আমল থাকলেও বাইরের সেই রূপ ছিল অন্তসার শূন্য একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আসলে উদাহরণের মাধ্যমে সহজে এই ব্যাপারগুলো বোঝা যায় তাই প্রতিটি ক্ষেত্রে আমি আপনাদের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি গত শতাব্দীর শুরুর দিকের কথা আবদুল্লাহ আল কাসেমি নামে এক লোক ছিল যার জন্ম ছিল সৌদিতে কিন্তু এক পর্যায়ে সে স্বেচ্ছা নির্বাসনে মিশর চলে যায় আল কাসেমি বেঁচে ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত গত শতাব্দীর প্রথম ভাগে ইসলাম ও ইমাম মুহাম্মদ আবদুল ওয়াহাব রাহমাহুল্লার সমর্থনে এবং বিভিন্ন বাতিল ফিরকা ও নাস্তিকবাদ ইত্যাদির বিরুদ্ধে এই আল কাসিমি অনেকগুলো বই লিখেছিল তার গভীর জ্ঞান ও তার ইসলামের খেদমতের অবদানের প্রশংসা করে আব্দুল জাহিদ আবু সাম রাহমাহুল্লাহ যিনি হারাম শরীফের একজন ইমাম উনিশশো সালে তিনি ইন্তেকাল করেন তিনি একটি কবিতা পর্যন্ত লিখেছিলেন আবদুল্লাহ আল কাসিমি অনেকগুলো বই লিখেছিল তার বেশ কিছু বই আমি নিজেও পড়েছি এবং আসলেই তার প্রথম দিকের বইগুলো পড়লে আপনি উপকৃত হবেন যেমন তার সবচেয়ে জনপ্রিয় বই আফিরা ও বাইনাল আল ইসলামী বল ওয়াসান ইয়া তার আরেকটি বই হল আল বুরুকাজদিয়া যারা দাবি করে সৃষ্টির সাথেও সাফায়াত আছে এই বইটি তাদের দাবি নিয়ে মূলত এখানে শিরকে আকবর নিয়েও আলোচনা করা হয়েছে তার আরেকটি বিখ্যাত বই হল মুশকিলাতুল আহাদিসিনী ওয়া এই বইতে অত্যন্ত সুন্দরভাবে সে ওইসব নাস্তিকদের কথার খণ্ডন করেছে যারা দলিলের উপরে যুক্তিকে স্থান দিতে চায় তার আরেকটি বইয়ের নাম আল আলফাসল হাসিম বাইনাল ওয়াহাবিয় ওয়া মুখা আলি এছাড়াও শিয়ুখুল আজহার আর সৌরাতুল ওয়াহাবিয়া সহ তার লেখা আরও বেশ কিছু ভালো বই আছে এই বইগুলোতে সে বিশুদ্ধ তাহিদ ও এর অনুসারীদের পক্ষে লেখালেখি করেছে তার আরেকটি বিখ্যাত বই হল হায়াত মুহাম্মদ এবং এর একটি ব্যাখ্যা গ্রন্থ সে লিখেছিল আপনারা যদি তার বইগুলো পড়তেন কিংবা তার সময় যদি আজকের মতো অডিও টেপ কিংবা ইউটিউব ভিডিও লেকচার থাকত তাহলে আপনি মনে করতেন সে হলো সালাফদের পথের উপর থাকা ইমামদের মধ্যে অগ্রগণ্য একজন যিনি শুধু সাধারণভাবে ইসলামের দাওয়া করছেন যে তা না বরং তাহিদের মৌলিক বিষয়গুলোর পক্ষে লড়াই করে চলেছেন এই ছিল বাহ্যিক অবস্থা আপাতভাবে তার ব্যাপারে এমনটাই মনে হচ্ছিল কিন্তু আসলেই কি তাই এই আবদুল্লাহ আল কাসিমি একসময় ঘরোতর নাস্তিক হয়ে যায় প্রকৃতপক্ষে সে ছিল এমন একজন লোক যার বাহ্যিক আমলের সাথে তার অন্তরের অবস্থা মিলত না আজকে যাদের দেখছেন এমন অনেক মূর্খের ব্যাপারটাও একই রকম হয়তো এদের অবস্থা আল কাসেমের মতো এত গুরুতর না তবে মৌলিকভাবে তাদের সমস্যা একই যারা পনেরো বছর আগেও কুরআন হাদিস তাহিদের বাণী ও সালাফদের বক্তব্য প্রচার করত আচমকা তারা আজ মডার্নিস্ট হয়ে গেছে কিংবা মডার্নিস্ট হবার কিনারায় পৌঁছে গেছে নুসুসের অনুসরণের বদলে আজ এরা রাজনৈতিক বিশ্লেষক বনে গেছে কুরআন সুননার দলিলের আলোকে বিশ্লেষণ না করে তারা সিএনএন এর জন কিং ভূমিকা গ্রহণ করেছে এদের অনেকের বর্তমান কথাবার্তা ও লেখনি পনেরো বছর আগের অবস্থার সাথে সরাসরি সাংঘর্ষিক পূর্ব পশ্চিমে সব জায়গায় আপনি এদের দেখতে পাবেন আল কাসিমি যে একসময় কলম হাতে তাহিদের পক্ষে লড়াই করত সেই ঘরোতর নাস্তিকে পরিণত হয়েছিল হ্যাঁ বাকিদের অবস্থা আল কাসিমির মতো হয়তো অতটা চরম পর্যায়ে এখনো পৌঁছায়নি কিন্তু আল কাসিমির সাথে এদের মৌলিক সাদৃশ্য বিদ্যমান আর তা হলো এদের বাহ্যিক রূপের সাথে অন্তরের অবস্থা মেলে না এই হলো তাদের সবার কমন সমস্যা নাস আল্লাহ আল আফিয়া আল কাসিমি নাস্তিক হয়ে যাবার পর তার ঘনিষ্ঠ কিছু বন্ধুর কাছ থেকে জানা যায় যে সময়টাতে ইসলাম তাহিদ ও বিশুদ্ধ আকিদার সমর্থনে বইগুলো সে লিখছিল তখন বন্ধুদের সাথে একান্ত বৈঠকে এমন সব বিষয় নিয়ে সে বিতর্ক করত যা ছিল খুবই অস্বাভাবিক তারা অবাক হয়ে ভাবতেন এই লোক কিভাবে এসব কথা বলতে পারে আল কাসিমির এক বন্ধু বলেছিলেন আকিদা ও তাহিদের পক্ষ নিয়ে বই লেখার সময় বন্ধুদের সাথে রাতের খাবার খেতে বসে রাসুল উল্লাহ সাল্লাহ আলি ও আল্লাহ ভায়ানাহুয়া তায়ালাকে নিয়ে সে এমন সব প্রশ্ন তুলত যা থেকে সংশয় ও সন্দেহ প্রকাশ পেত আবার দিনের বেলায় আমি তাকে দেখতাম সহাই মুসলিমের দার্স দিতে তখন আমি ভাবতাম গত রাত্রে সে যেটা বলেছে তা হয়তো শয়তানের ওয়াসার কারণে কারণ এটা কিভাবে সম্ভব যে গত রাতে যেই লোক আল্লাহর রাসুলের ব্যাপারে সংশয়ে ছিল সেই আবার ভোরে উঠে মানুষকে শহীদ মুসলিমের দ্বার্স দিচ্ছে চিন্তা করে দেখুন আমরা কিন্তু বাইরে থেকে এগুলো কিছুই জানতে পারিনি আমরা কেবল তার বাহ্যিক অবস্থা দেখেছি তার বইগুলো দেখেছি তাও ঈদের দিকে আহ্বানকারী থেকে ঘোরোতর নাস্তিকে পরিণত হওয়া আল কাসিমি এবং তার মতো অন্যান্যদের মূল অসুখ হল তাদের বাহ্যিক ও আভ্যন্তরীণ অবস্থার অসামঞ্জস্যপূর্ণতা তাদের বাইরের অবস্থার সাথে ভেতরের অবস্থা মেলে না তাদের মধ্যে বাহ্যিক ও আভ্যন্তরীণ ইমানের সমন্বয় ছিল না সমন্বয় ঘটেনি এই কারণেই আল্লাহ ভাই কাছে কিছু চাওয়ার সময় রাসুল সাল্ল আলিহ্লাম যেভাবে চেয়েছিলেন ঠিক সেভাবেই চাইবেন অন্তরের পরিবর্তনের মালিক আমার অন্তরকে আপনি আপনার দিনের উপর দৃঢ় ও অবিচল রাখুন অর্থাৎ হে আল্লাহ আপনি আমার অন্তর ও আমলকে একই পথে চালনা করুন যাতে আমি তাহিদের উপর অবিচল থাকতে পারি আমলুস আলিহাত হলো নেক আমল ইসলামের উপর আমল এটা ক্ষতি থেকে পরিত্রাণ লাভকারীদের দ্বিতীয় বৈশিষ্ট্য অন্তরের আভ্যন্তরীণ কর্ম এবং জিব্বা হাত ও অন্যান্য অঙ্গ মাধ্যমে সংগঠিত বাহ্যিক কর্ম সব ধরনের আমল এর অন্তর্ভুক্ত ফরজ সুন্না আল্লাহর হক বান্দার হক সব ধরনের আমল এই আয়াতের অন্তর্ভুক্ত এসব কিছুই আমলুসঅ আলিহাতের অন্তর্ভুক্ত এর পর আল্লাহ সাহায়ন বলেন যারা পরস্পরকে হক ও সবরের ব্যাপারে উৎসাহিত করে পরস্পরকে হক ও সবরের পরামর্শ দেয়া এটা হল চারটি মূলীতির তৃতীয় ও চতুর্থ মূল্লীতি ইমান পাথর নয় যে হাজার হাজার বছর পরেও তা একই রকম থেকে যাবে একটি পাথরের দিকে লক্ষ্য করুন শত শত বছর ফেলে রাখলেও এতে কোনো পরিবর্তন আসে না কিন্তু ইমান এমন না যদি হতো তাহলে ভালোই হতো কিন্তু বাস্তবতা হলো তা নয় ইমান ওঠানামা করে আর এই ওঠা নামার পেছনে কিছু শক্তি বা নিয়ামক কাজ করে এর পেছনে মূলত তিনটি বিষয়ে কাজ করে প্রথমটি হলো আন্নফ আল্লাহ সুভায় সুরা ইউসুফে বলেছেন ইনআাল নিশ্চয়ই মানুষের মন মন্দ প্রবণ দ্বিতীয়টি হলো শায়াতিন আল ইনস আর তৃতীয়টি হলো শায়াতিন আল জিন উরআনে এগুলোর কথা উল্লেখ করা হয়েছে আপনার নাফস এবং মানুষ ও জিন জাতির শয়তানরা আপনার জন্য ওত পেতে বসে আছে এগুলো বাইরে থেকে আপনার উপর প্রয়োগ করা হয় কখনো এদের একটি আপনাকে আক্রমণ করে কখনও দুটি একসাথে আক্রমণ করে আবার কখনো তিনটি একসাথে আপনার উপর ঝাঁপিয়ে পড়ে আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে কখনো পূর্ণ শক্তিতে তারা আপনার উপর ঝাঁপিয়ে পড়ে আবার কখনো বা হালকাভাবে শক্তি প্রয়োগ করে তাহলে এই আক্রমণ প্রতিহত করার এবং এ থেকে বেঁচে থাকার উপায় কি। সত্য ও সাবরের উপদেশ দেয়া নফসের কুমন্ত্রণা শৈতানের ওয়াসওয়াসা এবং জিন ও মানুষের কাছ থেকে আসা হারাম কাজের প্ররোচনা নিয়ন্ত্রণ করতে আপনাকে আপনার মুসলিম ভাই বোনেরা সাহায্য করে কিভাবে আপনাকে সঠিক ও উত্তম নাসিহা করার মাধ্যমে জন্যই আপনার দরকার দিনই ভাইদের সাথে যুক্ত হয়ে একসাথে থাকা কেননা কি মানুষ অত্যন্ত দুর্বল সহজেই সে গলে যায় আপনি যদি দশটি কাপের প্রতিটিতে একটি করে বরফের টুকরো রাখেন এবং অন্য একটি কাপে দশটি বরফের টুকরো একসাথে রাখেন তাহলে কোন বরফগুলো আগে গলবে যে টুকরোগুলো আলাদা আলাদা আছে সেগুলোই আগে গলে যাবে প্রসঙ্গত এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে আল্লাহ ভায়না তালা কেন আওসায়ের পরিবর্তে তাওয়াসাও বললেন এর কারণ মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন হক ও সবরের নসীহা এবং পরামর্শ দেওয়ার ব্যাপারটি কোনো এক শ্রেণীর মুসলিমদের জন্য নির্দিষ্ট করা হয়নি যে কোনো মুসলিম এই কাজটি করতে পারে এটি সব মুসলিমের ক্ষেত্রে প্রযোজ্য তাওয়া সাউ হল দাওয়া দাওয়া কারো ব্যক্তিগত সম্পত্তি কিংবা একচেটিয়া অধিকার না যদি আওসাউ বলা হতো তাহলে হয়তো একটি নির্দিষ্ট শ্রেণীর সাথে একে সংযুক্ত করা যেত কিন্তু যখন বলা হয়েছে তাওয়া সাও এর মানে হলো এটা সবার জন্য উন্মুক্ত এবং সবার উপরই এই দায়িত্ব বর্তায় দায়িত্বটি হলো অপরকে নসিহা করা এবং অন্যের নসিহা গ্রহণ করা এটাই আওসাওয়ের পরিবর্তে তাওয়াসাউ ব্যবহারের কারণ এই ব্যাপারে সবার অবস্থান সমান কেউ কারুচে উত্তম নন কোনো সাইকই নাসিহার অমুখাপেক্ষী নন কোনো তলিবুল আইম ও সাধারণ মানুষ সত্য ও সাবরের ব্যাপারে নসিহার অমুখাপেক্ষী নন এক্ষেত্রে সাধারণ মানুষ তলিবুল আইম শাইক ও ইমাম সবাই সমান এখানে কোনো তন্ত্র বা পুরোহিত তন্ত্র নেই বরং আমরা সবাই এর অংশীদার কিছু কিছু দেশে আলাদাভাবে দ্য এজেন্সি অব দ্য প্রবাগেশন অব ভার্চু অ্যান্ড দ্য প্রিভেনশন অফ ভাইস নামে পৃথক সংস্থা থাকে কিছু দেশ আদেশ ও দাওয়া কেবল এই সংস্থার জন্য নির্দিষ্ট করে দেয় যদি আয়াতে আওসাও বলা হতো তবে তাদের একাজের পক্ষে দলিল দেয়া যেত কিন্তু তাওয়াসাও বলা মানে প্রত্যেক মুমিনকেই একে অপরকে উপদেশ দিতে হবে এবং গ্রহণ করতে হবে আমরা সবাই এক্ষেত্রে সমান এখানে একমুখী হবার কোনো সুযোগ নেই শুধু নাসিহা দেব কিন্তু গ্রহণ করব না এমন করা যাবে না প্রত্যেকেরই একসাথে দুটই মেনে চলতে হবে মুকমিনদের মধ্যে মধ্যকার সম্পর্কের উদাহরণ হল দুটো হাতের মতো যার একটি অপরটি ময়লা দূর করে এক হাতের ময়লা দূর করতে গেলে অন্য হাতের সাহায্য লাগবেই মুকমিনরাও ঠিক তেমনি। আপনি যদি চান অন্যরা আপনার শিক্ষা ও নাসিহা গ্রহণ করুক তাহলে আপনার নিজেকে দিয়েই শুরু করতে হবে আপনি নিজেকে যাই মনে করেন না কেন অন্যের উপদেশ গ্রহণের মানসিকতা আপনার থাকতে হবে আপনার মধ্যে নাসিহা গ্রহণের মানসিকতা রাখতে হবে শুরু করতে হবে এখান থেকেই ও আমরা কেউই নির্ভুল নই আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো দুর্বলতা আছে এই উম্মা একটি দেহের মতো আর আমাদের করণীয় হচ্ছে একে অপরের দুর্বলতা সংশোধনে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া কেউ কেউ সংশয় সন্দেহে ভুগতে পারেন একে বলা হয় সুবুহাত যেমন কোনো ব্যক্তি হয়তো আল্লাহর ব্যাপারে সন্ধিহান হয়ে পড়ে আজকাল অনেকের ক্ষেত্রে এটি দেখা যায় অন্তরে শয়তানের ওয়াসা এমন এক পর্যায়ে চলে যায় যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বের ব্যাপারেই সন্ধিহান হয়ে পড়ে একদিকে কিছু মানুষ যেমন সুবুহাতে আক্রান্ত হয় অপর দিকে এমন মুমিন থাকে যারা দৃঢ়তার সাথে সুবহাত দমন করতে পারে আবার দেখা যায় অনেকে দৃঢ়তার সাথে প্রবৃত্তি বা সাহাওয়াতের মোকাবেলা করতে পারেন না নারী বাদ্যযন্ত্র এগুলো সাহওয়াতের উদাহরণ সুবুহাত মোকাবেলায় যিনি দৃঢ় হতে পারে যে তিনি সাহাওয়াতের ক্ষেত্রে দুর্বল যেমন তিনি সংশয়ে পড়েন না কিন্তু হয়তো হারাম জিনিস দেখার প্রতি সহজেই আকৃষ্ট হন এসব ক্ষেত্রে এক ক্ষেত্রে শক্তিশালী মমিন তার ওই ভাইকে সাহায্য করবে যে সেই ব্যাপারে দুর্বল আপনি যদি সুবুহাতের ব্যাপারে সুদৃঢ় হন তাহলে আপনি ওই ভাইদের সাহায্য করুন যারা সংশয়ে আক্রান্ত হয়েছে একইভাবে আপনি যদি শাহাওয়াতের মোকাবেলায় শক্তিশালী হন তাহলে আপনার ওই ভাইকে সাহায্য করুন যিনি কামনা বাসনার কাছে দুর্বল ইমানের বৃক্ষ তরতাজা রাখতে পানি দিতে থাকতে হবে পারস্পরিক নাসিহা মুমিনদের ইমানকে তাজা রাখে আপনার ঘরের টেবিলটার কথাই ভাবুন ধরুন আপনি এক কিংবা দু মাসের জন্য বাড়ি ছেড়ে অন্য কোথাও গেলেন কিংবা আপনি বাড়িতেই আছেন কিন্তু বেশ কিছুদিন একে ঝেড়ে মুছে পরিষ্কার করতে ভুলে গেলেন তাহলে কি হবে এক সময় তার ধুলো মলিন হয়ে যাবে আমরা যখন একে অপরকে দেই তখন এটা আমাদের উপর জমা ধুলো ময়লাকে দূর করে দেয় লক্ষ্য করুন এই সুরাতে প্রথমে ইমান অর্থাৎ আমানু ও আমল অর্থাৎ আমিলুস আলি হাতের বিষয়ে বলা হয়েছে অর্থাৎ অনেকটা ব্যক্তিগত পর্যায়ে দায়িত্বের কথা এখানে বলা হয়েছে কিন্তু যখন সুরাতে পরামর্শ দেওয়ার কথা এসেছে তখন মুসলিম হিসেবে দলগত বা সামষ্টিক দায়িত্বের কথা বলা হচ্ছে কারণ আমরা প্রত্যেক মুসলিম উম্মার একজন সদস্য কাজেই এটি সামষ্টিক বা দলগতভাবে পুরো উম্মার দায়িত্ব এসব কিছুই আমরা পাচ্ছি ওয়াতাউবিল হকের অর্থ থেকে সুরা আল আসুরের তৃতীয় যে মূলনীতি এসেছে অর্থাৎ পরস্পরকে হকের নাসিহা করা লেখক মূলত একে দাওয়া হিসেবে উল্লেখ করেছেন হক শব্দটির মাধ্যমে এখানে আল্লাহ সুভায়না নাজিলকৃত ওয়াহিকে বোঝানো হচ্ছে চতুর্থ ও সর্বশেষ মূলনীতি হল সাবর এই সুরার অন্যান্য অমূল্য শিক্ষার পর এ থেকে পাওয়া সবরের শিক্ষা হলো অনেকটা বোনাস পুরস্কারের মতো মূলত সম্পূর্ণ ব্যাপী সবরের শিক্ষা নিহিত আপনি যদি সুরা আল আসরের অন্তর্নিহিত শিক্ষার দিকে তাকান তাহলে দেখতে পাবেন এই সুরাতে চারবার সবরের কথা এসেছে প্রথমে এসেছে ই্লা আমানু। ইমানের বিরাট একটি অংশ সাবর থেকে উচ্চারিত কিছু কিছু আলিমের মতে সাবর হল ইমানের অর্ধেক সুতরাং সাবরের ইঙ্গিত প্রথম এসেছে এই আয়াতে দ্বিতীয় হলো আমিলুস আলিহাত অর্থাৎ যারা নেক আমল করে সবর কি নেক আমলের অন্তর্ভুক্ত নয় মনে করে দেখুন আমরা কিন্তু বলেছি বাহ্যিক ও আভ্যন্তরীণ সকল নেক আমলই আমিলুস আলি হাতের অন্তর্ভুক্ত এর মাধ্যমে বারের মতো সবরের উল্লেখ করা হয়েছে আর সব শেষে সাবর শব্দটি আলাদাভাবে উল্লেখ করা হয়েছে জীবনের পথ চলায় ও সাফল্য অর্জনের ক্ষেত্রে গুরুত্ব ও প্রভাবের কথা বোঝানোর জন্য আর এ কারণেই সুরার শেষে চতুর্থবারের মতো এর উল্লেখ এসেছে ওয়াতাওয়া সবর আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ গুনা থেকে বাঁচার জন্য সাবর সব বিপদ আপদ ও পরীক্ষায় ধৈর্য অবলম্বন করা এসবই এর অন্তর্ভুক্ত এর আগে আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি মনে রাখবেন ক্ষুদ্র কিংবা বড় যে কোনো ব্যাপারে ধৈর্য ধারণ এমনকি বিরক্তির সময় সাবর করাও এর অন্তর্ভুক্ত একঘেয়েমি বিষণ্নতা উদাসীনতা এগুলোর মোকাবেলা করাও অন্তর্ভুক্ত। ও নেক আমল থেকে ফিরিয়ে রাখার জন্য শয়তান আপনার মনে একঘেয়ামি এবং উদাসীনতা সৃষ্টি করবে সাবরের মাধ্যমে শয়তানের এই কৌশলের মোকাবেলা করতে হবে আমরা এখন যা করছি সেই রিল্ম চর্চার বেলাতেও সাবর প্রয়োজন এভাবে প্রতিটি ক্ষেত্রে সাবর প্রয়োজন আপনি বিশাল একজগ পানি নিয়ে একটা চারা গাছের উপর ঢেলে দিয়ে তারপর ওভাবেই সেটাকে ফেলে রাখতে পারেন আবার প্রতিদিন নিয়ম করে এক মগ করে পানি দিতে পারেন কোনটা ভালো আপনি যদি একেবারে এক জগ পানি পুরোটা ঢেলে দিয়ে তারপর আর পানি নাই দেন তাহলে গাছটির বাঁচার কোনো সম্ভাবনাই নেই গাছটিকে বাঁচাতে হলে অবশ্যই নিয়মিত এক দুই মগ করে পানি ঢালতে হবে ইবাদতের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম শৈতানের একটি কৌশল হলো সে কিছু কিছু ইবাদতের ক্ষেত্রে মানুষকে এগিয়ে যেতে দেয় কেউ হয়তো মাত্র ইসলাম কবুল করার পর কিংবা কোনো একটি খুদ্বা বা লেকচার শুনে হঠাৎ করে ঈশা থেকে ফজর পর্যন্ত কেয়ামুল লাইল করার কথা চিন্তা করতে শুরু করে এই জন্যই তেহাজ্জুদ্দ মুমিনের অন্তরের প্রশান্তি নামক লেকচারে আমি বলেছিলাম আপনি শুরু করুন কিন্তু ধীরস্থিরতার সাথে ধাপে ধাপে একসাথে বেশ কিছুটা কাজ করে তারপর সেটা বন্ধ করে ফেলে রাখার চেয়ে ধাপে ধাপে শুরু করে সেটা নিয়মিত চালিয়ে যাওয়া উত্তম শয়তান হয়তো একদিন সারা রাত আপনাকে কিয়াম করতে দিবে। যাতে করে পরের দিন থেকে আপনার উৎসাহে ভাটা পড়ে আর এভাবে এক রাতের ইবাদতের বিনিময়ে সে আপনাকে দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছরও ওই ইবাদত করা থেকে বিরত রাখে ইসলামে ধাপে ধাপে অগ্রসর হতে হয় তাই ইবাদতের ক্ষেত্রে এক গুয়েমি ও উদাসীনতা সৃষ্টির শয়তানি কৌশলের মোকাবেলায় আপনাকে সাবর করতে হবে একইভাবে ইম অর্জনের ক্ষেত্রেও সাবর প্রয়োজন আপনারা দেখবেন অনেকেই অনেক আগ্রহ উদ্যমে এইম অর্জনে এগিয়ে আসে কিন্তু কয়েক মাসের মধ্যেই হঠাৎ করে ইসলাম তাহিদ ও এলমের প্রতি তাদের উৎসাহ উদ্দীপনায় ভাটা পড়ে তাই আপনাদের অবশ্যই সবর ধরে রাখতে হবে কখনও এর পেছনে কিছু যৌক্তিক কারণ থাকে আবার কখনো কখনো এটা পুরোপুরিভাবেই শয়তানের কারসাজির কারণে হয় আমি এমন অনেককেই চিনি যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যাবার তীব্র আগ্রহ নিয়ে শুরু করেন আপনারা হয়তো জানেন ওখানে ভর্তি হবার একটা মোটামুটি লম্বা প্রক্রিয়া আছে আবেদনপত্র পাঠানো সেটা গৃহীত হওয়া ইত্যাদিতে যেটুকু সময় চলে যায় এর মাঝে অনেকেরই এইম অন্বেষণের মলিন হয়ে যায় তখন তারা আর মদিনায় যেতে চায় না এই কারণেই মুসা আলি ইসলামকে খিজির বারবার বলছিলেন ইন্নাকালান্তাইসবরা আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না তলিবুল আইনগণ এক মহৎ পথের প্রথিক তাই এ পথে তাদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে রাতারাতি ইসলাম শেখা যায় না এর জন্য প্রয়োজন সবর অধ্যাবসায় ও একনিষ্ঠতা। অনিষ্ঠতা কখনও কখনো আপনার উস্তাজ ও শিক্ষকের ব্যাপারেও আপনার সবর করতে হবে আমি বেশ কয়েকজন সাইকের কাছ থেকে শেখার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ তাদের একজনের কথা আমার মনে আছে আমি কখনও তার মুখে মুচকি হাসি দেখেছি বলেও মনে পড়ে না তার কাছে প্রশ্ন করার পর প্রশ্নকারীকে বকুনি খেতে হয়নি বা লজ্জিত হতে হয়নি এমন খুব কমই হয়েছে কিন্তু তাই বলে আমরা কিন্তু সেখান থেকে চলে আসিনি শেখ আহমাদ বাসাফ একবার শাইক নাসির আল আকিলকে প্রশ্ন করলেন আকিদার ব্যাপারে কে সবচেয়ে বেশি জানেন শাইক নাসির আল আকিলকে এই প্রশ্ন করার কারণ হল তিনি আকিদার ওপরই মাস্টার্স ও পিএইচডি করেছেন আকিদার ব্যাপারে তিনি গভীর জ্ঞানের অধিকারী এবং অসংখ্য ছাত্র তার কাছ থেকে আকিদার শিক্ষা লাভ করেছে তো শেখ নাসির আল আকিলকে প্রশ্ন করা হলো আকীদার ব্যাপারে কে সবচেয়ে বেশি জানেন তিনি বললেন পৃথিবীর বুকে আমি এমন কাউকে চিনি না যিনি আকিদার ব্যাপারে শাইক আবদুল্লা আল গুনাইমানের চেয়ে বেশি জানেন শাইক আবদুল্লাহ আল গুনাইমানও আকিদার উপর পিএইচডি করেছেন এবং আমি মনে করি শেখ নাসির আল আকিলের এই কথা সম্পূর্ণ সঠিক আমি আর আমার বাবা দুজনেই শাইক আবদুল্লাহ আল গুনাইমানের কাছে পড়েছি শাইকের কাছে বাবা অনুরোধ করেছিলেন যেন তিনি আমাকে পড়ান তার কাছে পড়ার সময় আমার নিয়মিত তার বাসায় যাওয়া হতো এছাড়া মদিনা ইউনিভার্সিটিতেও তিনি আমাদেরকে প্রায় পড়াতেন সপ্তাহে তিন বা চার দিন মাগরীব ও ঈশার মধ্যবর্তী সময়ে তিনি হারামেও দার্স দিতেন আমার ভুল হতে পারে তবে আমার যতটুকু মনে পড়ে আমি কখনও তার মুখে হাসি দেখিনি একবার শাইক গুনাইমানের বাসায় এক বন্ধুকে নিয়ে গিয়েছিলাম আমি দার্সের মাঝখানে আমার সেই বন্ধু কিছু একটা জিজ্ঞেস করায় তিনি কড়াভাবে বকনে দিয়েছিলেন ফেরার পথে গাড়িতে আমার বন্ধু আমাকে বলছিল তুমি আর কোনো দিন আমাকে এখানে আনবে না সাই গুনাইমান খুব শক্ত মনের মানুষ ছিলেন আর এর পেছনে তার উদ্দেশ্য ছিল সবাইকে যথাযথ শিক্ষা দেয়া কিংবা এটাই হয়তো তার প্রকৃতি ছিল আমি এই মহিরূহের কাছে এসেছি এলিম অর্জনের জন্য এটাই আসল কথা আল্লাহ তাকে ও আমার বাবাকে নেক আমলপূর্ণ হায়াত দিক এবং বারাকা দিক সার কথা হলো এইম হাসিলের জন্য সবর দরকার আজকের দিনে ছাত্রদের সাথে ছোট বাচ্চার মতো আচরণ না করলে হঠাৎ একদিন দেখা যায় সে অধৈর্য হয়ে উধাও হয়ে গেছে আপনি যদি তাকে মাথায় তুলে না রাখেন তাহলে দেখা যাবে সে আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার কোনো এক প্রান্তে নেতিবাচক কোনো মন্তব্য করে বসতে পারে কিন্তু এমন মনোভাব রাখা যাবে না সবরকে আপনার দু চোখের মাঝে রাখুন আপনি একজন তলিবুল হইম হিসেবে যাত্রা করেছেন কাজেই আপনাকে ধৈর্যশীল হতেই হবে পরবর্তী পয়েন্ট সুরা আল আসরের শেষে লেখক ইমাম শাফি ই যে মন্তব্য উল্লেখ করেছেন তার মধ্যে ইলমের জন্য আন্তরিক ও গভীর অধ্যাবসায়ী ছাত্রদের জন্য একটা বিরাট শিক্ষা রয়েছে কলা শাফিউ রাহিম্লাহআলা আশাফি রহম্লা বলেছেন আল্লাহ সুফায়না তালা যদি তার বান্দাদের জন্য এই সুরাটি ছাড়া আর কোনো সুরাই নাজিল না করতেন তাহলে প্রমাণ হিসেবে এটাই সবার জন্য যথেষ্ট হতো এই উদ্ধৃতির ব্যাপারে বেশ কিছু কথা আছে প্রথমত মন্তব্যটির দিকে লক্ষ্য করুন এই বক্তব্যের মূল কথা কিন্তু এই না যে আমাদের জন্য কেবল এই একটি সুরা ছাড়া আর অন্য কিছুরই প্রয়োজন নেই সমস্ত কুরআনকে এক পাশে রেখে দিয়ে আপনি শুধু সুরা আল আসরকে নেবেন এমন কিছু কিন্তু এখানে বলা হচ্ছে না বরং এর অর্থ হল হৃদয়ত ও মুক্তির পথে চলার অনুপ্রেরণা সাহস ও সামগ্রিক একটি দিক নির্দেশনা দানে এই একটি সুরাই যথেষ্ট কিছু কিছু আলিম যখন এই উদ্ধৃতি ব্যবহার করেন তখন এটা বোঝানোই তাদের উদ্দেশ্য লক্ষ্য করুন আমি বলছি কিছু কিছু আলীম যখন এই উদ্ধতি ব্যবহার করেন কারণ আমি একে ইমাম আশাফে হুবহু উদ্ধৃতি মনে করি না উসুলাস আসা এই উদ্ধৃতিটির কোনো সনদ পাওয়া যায় না আমার সাইকদের একজন হলেন মালির বিখ্যাত মোহাদ্দিস ইমাম হাম্মাদ আল আমসারি রাহেমাহুল্লা ফ্রেঞ্চ সন্ত্রাসীদের কবল থেকে বাঁচতে খুব অল্প বয়সে তিনি মালি থেকে হিজরত করে মক্কা মক্কামদিনায় এসেছিলেন এ পবিত্র ভূমিতে পা দেয়ার পর থেকে আ মৃত্যু তিনি এলমের সাধনা করে গেছেন তিনি ছিলেন অত্যন্ত বড় মাপের একজন আলিম তার ছাত্রদের মধ্যে আছেন ইবনুজিবরিন বাকর আবু জাইদ সোয়ালি আলু শাইক শেয়েক সোয়ালি আল হুসাইনি শেখ ওমর এবং শাইক আতিয়া সালিম শেষের দুজন আমার শিক্ষক ছিলেন শাইক হাম্মাদ আল আনসি রহম্লা ইন্তেকাল করেন ১৯৯৭ সাতানব্বই সালের দিকে শাইখের ব্যাপারে জানার জন্য আমার কাছে অনুরোধ এসেছে ইনশাআল্লাহ তালা সুযোগ পেলে আমি তার বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি এই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ কারণ শাইখ হাম্মাদের মতো আলিমরা হলেন সাহাবিদের ওই সব সত্যিকারের অনুসারীদের একজন যারা আমাদের সময় অত্যন্ত বিরল আর তার মতো মানুষদের নিয়ে আলোচনা করার গুরুত্বপূর্ণ কারণ যখন আপনি সত্যিকারের ওলামা সম্পর্কে জানবেন তখন আপনি বুঝতে পারবেন কে সত্যিকার অর্থে আলিম আর কে আলিম না শাইক হাম্মাদের একটি লাইব্রেরি ছিল যা ছিল জনসাধারণের জন্য উন্মুক্ত এই লাইব্রেরিতেই একদিন আমি শাইককে এই উক্তিটির ব্যাপারে প্রশ্ন করেছিলাম তিনি বলেছিলেন এটি সাহী হবার ব্যাপারে কোনো সূত্র তিনি খুঁজে পাননি আরেকজন তালিবুল ইলিমের কাছ থেকে শুনেছি শাইক আল আলবানী রাহমাহুল্লাহ এই ব্যাপারে একই ধরনের মন্তব্য করেছেন আমি যদি শাইক হাম্মাদ আল আনসারির কাছ থেকে আর কোনো কিছুই না শিখতাম আজীবন তার জন্য দোয়া করার জন্য এটাই যথেষ্ট হতো আলহামদুলিল্লাহ তিনি আমাকে আরও বহু কিছু শিখিয়েছেন আল্লাহ জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করে দিন শেখ তার অনেক বইও এই ব্যাপারে উল্লেখ করেছেন যে অনেক খোঁজাখোঁজির পরেও তিনি এই উদ্ধৃতির কোনো সূত্র পাননি তবে বাই হাকির মানাকিবু শাহিতে একই রকম আরেকটি উদ্ধৃতির সনদ পাওয়া যায় সেই উদ্ধৃতিটি হল লাউফাকুম লোকেরা যদি কেবল এই সুরাটি হৃদয়ঙ্গম করত তবে তাই তাদের জন্য যথেষ্ট হতো উসুল্লা সালাসাতে আসা উদ্ধিটির সাথে এটার কিছু পার্থক্য আছে তবে এই উক্তিটি ইমাম আর শাফি রাহিমাহুল্লাহ হবার ব্যাপারে সনদ পাওয়া যায় সেই খাম্মাদ আল আনসারির মতে ইমাম শাফি থেকে এটি নির্ভুল সনদে বর্ণিত হয়েছে এই কারণে প্রথমত আমাদের এই উক্তিটি ব্যবহার করা উচিত কারণ এর সনদ আছে দ্বিতীয়ত ইমাম আশরাফি কি বোঝাতে চাচ্ছেন তা এই উক্তি থেকে আরও স্পষ্টভাবে বোঝা যায় ইমাম ইবনু তাইমিয়া ইবনুল কাইম ইবনু কাসির আর সানি রাহেমাহমুল্লা সহ সবাই তাদের বিভিন্ন গ্রন্থে এই উক্তিটিকেই উল্লেখ করেছেন লাউসাকরান্না সুফি হাজি সুরা লাকুম তাহলে উসুল্লা সালাসাল লেখক কেন অন্য উদ্ধৃতিটি ব্যবহার করলেন যেখানে বলা হয়েছে আলা সুরা এটি দেবার কারণ কি যখন মানাকিবি সাফেহী থেকে পাওয়া উক্তিটির সনদ পাওয়া যায় এবং এটি অর্থের দিক থেকেও অনেক স্পষ্ট এর একটি কারণ হতে পারে যে লেখক খুবহু উদ্ধৃত না করে এর অর্থ উল্লেখ করেছেন আপনি যদি ইমাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহাব রাহেমাহুল্লার রচনাবলীর দিকে তাকান এবং যারা তার রচনাসমূহের উপর কর্তৃত্ব অর্জন করেছেন তাদের মন্তব্য লক্ষ্য করেন তাহলে দেখবেন কিছু কিছু আলিম বলেছেন উদ্ধৃতি দেওয়ার সময় ইমাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহাব রাহেমাহুল্লাহ বক্তব্যের অর্থ প্রাধান্য দিয়েছেন দীর্ঘদিন ধরে কারো বই জার্নাল প্রবন্ধ পড়লে তার লেখার ধাঁচ ও ধরন সম্পর্কে আপনি একটি ধারণা পাবেন সুতরাং এখানে উদ্ধৃতির ক্ষেত্রে অর্থকে প্রাধান্য দেয়ায় কোনো সমস্যা নেই তবে আমাদের উচিত সহি সনদের যে উক্তিটি এসেছে সেটা গ্রহণ করা কারণ প্রথমত এর সনদ আছে আর দ্বিতীয়ত এর অর্থটি আরও স্পষ্ট আলহামদুলিল্লাহ তালা সুর আল আসুর নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে শেষ করলাম আগামী ক্লাসে আমরা চারটি প্রাথমিক মল্লিকের বিষয়ে লেখকের উল্লেখিত অন্য দলিল নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ বারাকুম আল্লাহুআনা মুহদ ওসহাবিহি ওসলিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাসির মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ মুবাসির